স্বাধীন ছোট্ট শিশুটিকে গোলাম হিসেবে বিক্রি করে দেয়া হলো, তিনি এই গোলামীর এত কিছুর পরও তিনি বলছেন নিশ্চয় আমার রব আমার জন্য উত্তম আবাসস্থলের ব্যবস্থা করেছেন অতঃপর হজরত ইউসুফ আলীহি সাল সালামকে কারাগারে নিক্ষেপ করা হলো। তিনি বন্ধুদের মাঝেও দিকে আহ্বান করে বলতে লাগলেন কারাগারের সাথীরা পৃথক পৃথক অনেক উপাস্য ভালো নাকি পরাক্রমশালী এক আল্লাহ ইউসুফ আলিহী সালাত সালামের জীবনে এত কিছু ঘটে গেল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 যে আমরা মৃত্যু পর্যন্ত আল্লাহর প্রতি অনুগত থাকব জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করব আমাদের জীবনের উপর দিয়ে যত ঝড়ি বয়ে যাক না কেন আমাদের জীবনে যত প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন সর্ব অবস্থায় আমরা ঘোষণা করব করবো আলা ইস্তা না এলাকা হাত আমাদের প্রতিপালক মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্তে আমরা আপনার কাছে আত্মসমর্পণ করছি মুইন ব্যক্তি খুব ভালো করেই জানে এই দুনিয়াতে তাকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তাই তো যখনই সে বিপদে পড়ে তখনই সে আল্লাহর স্মরণ করে আহাসা কি ধারণা করেছে যে ইমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদেরকে আর কোন পরীক্ষা করা হবে না সুরামুলকে আল্লাহ তালা আরো এসব করছেন আহসানু আমালা। যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন যাতে করে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্য থেকে কে উত্তম আমল করে মুমিন সর্ব অবস্থায় আল্লাহর অনুগত থাকে তখনই সে ভেবে নেয় যে হয়তো এর মাঝেই তার জন্য কল্যাণ নিহিত আছে আসা হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আবারও দেখা যায় কখনো এমনও হয় যে তোমরা কোনো কিছুকে ভালোবাসো ক্ষতিকর তোমরা জানো না মুমিন ব্যক্তি তার উপর আপতিত বিপদ আপদকে তার মাফের কারণ মনে করে সে মনে করে আল্লাহ তাল্লা এ সকল বিপদের মাধ্যমে তাকে পরীক্ষা করছেন আল্লাহ তালা দেখছেন যে বিপদের মুহূর্তে সে কি করে এজন্যই বিপদের মুহূর্তে সে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপর ভরসা রাখে এ সকল বিপদ আপদ ও দুঃখ কষ্ট তার তারা কখনোই নষ্ট করতে পারে না কারণ সে ভালো করেই জানে যে এই দুনিয়ার জীবন দিন কয়েকের সমষ্টি মাত্র এই জীবন খুব দ্রুতই শেষ হয়ে যাবে কিয়ামতের মাঠে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ফিল আদাদা বছরের গণনায় তোমরা পৃথিবীতে কতদিন অবস্থান করেছিলে তখন তারা বলবে আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ পৃথিবীতে অবস্থান করেছিলাম এজন্য মুমিন ব্যক্তি খুব ভালো করেই জানে যে তার এই দুঃখ কষ্ট অচিরেই শেষ হয়ে যাবে এই দুঃখ কষ্টের পরেই সে আল্লাহর রহমতের বাড়ি ধারায় সিক্ত হবে তার রবের দেয়া চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে প্রিয় ভাই বোনেরা যে সকল মুমিনদের মাঝে ধৈর্যের মহৎ গুণটি বিদ্যমান থাকবে যারা আল্লাহ রাখবে তাদের জন্য হজরত ইউসুফ আলী সালাতামের জন্য এই শুভ পরিণামটি অপেক্ষা করছিল আল্লাহ বলছেন অনুরূপ ভাবে আমি ইউসুফকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করেছি সে যেখানে ইচ্ছা সেখানেই প্রতিষ্ঠা করতে আর আমি যাকি ইচ্ছা তাকেই আমার রহমতের বাড়িধারায় সিক্ত করি আর আমি নেককারদের প্রতিদান সমূহকে নষ্ট করি না এটা অসম্ভব বিষয় যে আল্লাহ তাল্লাহ কোন নাক্কার বান্দার প্রতিদান সমূহকে বিনষ্ট করবেন এটা অসম্ভব বিষয় যে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের প্রতিদান সমূহকে বিনষ্ট করে দিবেন বরং আল্লাহ শুভ পরিণামের বাণী দিয়ে রেখেছেন তার প্রিয় আল্লাহ সকল দুঃখ কষ্ট শেষে জমিনের আলী সালামকে কর্তৃত্ব দান করলেন তাকে সম্মানিত করলেন ও প্রশংসনীয় স্থানে অধিষ্ঠিত করলেন এটা হচ্ছে সেই আয়াত যার সামনে আমি থমকে দাঁড়িয়েছিলাম যেই আয়াত কিছু সময়ের জন্য হলেও আমাকে স্থির ভাবে চিন্তা করতে বাধ্য করেছিল তাকে অবলম্বন করে এবং ধৈর্য ধারণ করে নিশ্চয়ই আল্লাহ তালা সে সকল নেককার লোকদের প্রতিদান সমূহ বিনষ্ট করেন না প্রিয় ভাই ধারণ করতে পারো এবং আল্লাহা পোষণ করতে পারো তাহলে মৃত্যুর পূর্বে দুনিয়ার জীবনেই লাভ করবে কারণ আল্লাহ তালা বলেছেন তাদের জন্য সুসংবাদ রয়েছে দুনিয়ার জীবনে ও আখ রাতে আল্লাহর কথা আল্লাহর দেয়া প্রতিশ্রুতি কখনো পরিবর্তন হয় না আল্লাহর কথা আল্লাহর দেয়া প্রতিশ্রুতি কখনো পরিবর্তন হয় না